أَلْفَيْتَ عَلَى الْحُسْنِ الْعَبَقَى فَالْوَرْدُ تَضَوَّعَ وَعَتَنَقَى حَسِّنْ يَا رَبُّ لَنَا الْخُلُقَى طَهِرْهُ فَلَا يَحْوِي نَزَقَى الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين উপস্থিতি শিকড় একটি গাছের মূল ভিত্তি হলেও বস্তুত গাছটির সৌন্দর্য নির্ভর করে তার শাখা প্রশাখার উপর একটি গাছের ডালপালা বা শাখা প্রশাখা যত বেশি হবে তার শোভা ততই বৃদ্ধি পাবে সাথে সাথে বৃদ্ধি পাবে তার ফলের পরিমাণও পক্ষান্তরে ডালপালাবিহীন একটি গাছ জীবিত থাকলেও তার যেমন কোনো শোভা থাকে না তেমনি তা থেকে কোনো ফলও পাওয়া যায় না এক সময় হয়তো গাছটির জীবনী হুমকির মুখে পতিত হয় ঠিক তেমনি ভাবে ইসলাম নামক বৃক্ষ এবং তার সত্যি রয়েছে ইমানের শাখাসমূহের একটি গুরুত্বপূর্ণ শাখা হল আল হায়া তথা লজ্জা সহি মুসলিমে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন আল ইমান আর তার মধ্য থেকে সর্বোত্তম শাখা হল লাহা ইহ বলা এবং সর্বনিম্ন বা সবচেয়ে ছোট শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া আর লজ্জা ইমানের একটি অঙ্গ তো লজ্জা বিষয়টা কি আর আমরা কিভাবে বুঝবো আমাদের মাঝে লজ্জা আছে লজ্জা হলো কোনো অশ্লীল বা খারাপ কাজ করার সময় অন্তরে এক ধরনের সংকোচ বোধ তৈরি হবে এবং মন্দ কাজটি না করার খেয়াল অন্তরে অটুট থাকবে একজন ব্যক্তি ঠিক তখনই কোনো অশ্লীল বা খারাপ কাজে লিপ্ত হতে পারে যখন তার মাঝে লজ্জা থাকে না লজ্জা মানুষের এমন এক উত্তম বৈশিষ্ট্য যা আল্লাহ সুবাহ মানব জাতির মধ্যে সৃষ্টির শুরু থেকেই দিয়ে রেখেছেন তাই তো সৃষ্টির প্রথম মানব দিয়ে নিজেদের সতর ঢেকে নিয়েছিলেন সুতরাং লজ্জা হলো মানুষের ফিতৃ তথা স্বভাবগত বিষয় কিন্তু মানুষ যখন পরিবার ও পারিপার্শ্বিক পরিবেশের প্রভাবে বিভিন্ন মন্দ জড়িয়ে পড়ে তখন তার থেকে চরিত্রের এই স্বভাবগত বৈশিষ্ট্য একসময় উঠে যায় ফলে সে প্রবৃত্তির মাঝেই হয়ে যায়, এই কারণেই বলা হয় ব্যক্তি যে কোনো ঘৃণ্য কাজ করতে পারে লজ্জা ইমানের সকল শাখা প্রশাখার মূল উচ্ছস্বরূপ এর দ্বারা মানুষ যাবতীয় গুনা ও খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারে লজ্জাকে দুভাগে ভাগ করা যায় এক সরেই লজ্জা দুই সামাজিক লজ্জা আল্লাহ তালার ভয়ে সমস্ত গুণাহ ও খারাপ কাজ থেকে বিরত থাকা এবং সকল ন্যাকের কাজকে আকড়ে ধরা হল সরি লজ্জা তারা মানুষের কাছে লজ্জিত হয় কিন্তু আল্লাহর কাছে লজ্জিত হয় না অথচ তিনি তাদের সাথেই রয়েছেন যখন তারা রাতে এমন বিষয়ের পরামর্শ করে যে কথায় আল্লাহ সন্তুষ্ট নন তারা যা কিছু করে সবই আল্লাহর আয়ত্তাধীন বর্ণিত হয়েছে রসুল বলেছেন হক হ্যা তিনি বলেন্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন তোমরা আল্লাহ তালাকে যথাযথ ভাবে লজ্জা করো তখন আমরা বললাম রসুল আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে লজ্জা করি রাসুলসাল বললেন তোমরা যেভাবে করো যথাযত লজ্জাশীলতা হচ্ছে আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকবে হারাম খানাপিনা ভক্ষণ করা থেকে পেটকে হেফাজত করবে এবং সে যা কিছু অন্তর্ভুক্ত করেছে তা থেকে আর মৃত্যুকে স্মরণ করো এবং তোমার মধ্যে যে ক্রমান্বয়ে পরিবর্তন ঘটছে তুমি যে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছ সেই কথাকে স্মরণ করো আর যে ব্যক্তি আখিরাত কামনা করবে সে ইহকালীন জীবনের চাকচিক্য পরিত্যাগ করবে আর যেগুলো করতে পারবে সেই আল্লাহর প্রতি যথাযথ লজ্জাশীলতা প্রদর্শন করল মানুষ বা সমাজের ভয়ে কোনো কাজ থেকে বিরত থাকা হল সামাজিক লজ্জা সামাজিক লজ্জার কারণে মানুষ যদি অশ্লীল খারাপ কাজ থেকে বিরত থাকে তাহলে তা প্রশংসনীয় তবে কেউ যদি মানুষ কি বলবে নিষেধ করা একটি অপরটির সাথে অত প্রত ভাবে জড়িত যখন সমাজ থেকে লজ্জা চলে যায় তখন মানুষের ইমানও চলে যায় আজকে এই নির্লজতার কারণেই দিন দিন বেইমানের সংখ্যা বাড়ছে হাদিস শরীফ বর্ণিত হয়েছে যখন উভয়টার একটাকে কে উঠে নেয়া হবে তখন অপরটাও উঠে যাবে এই যে আমাদের সমাজে বর্তমানে এত অশ্লীলতা এত বেহায় কেন এসব বেড়ে চলছে কেন এত অপরাধ সংগঠিত হচ্ছে এর মূল কারণ হচ্ছে সমাজ থেকে বর্তমানে লজ্জা উঠে গেছে আজকের সমাজের বাস্তবতা হল এখন পরিবার থেকেই সন্তান নির্লজ্জতা শিখছে মা বাবা সন্তানের সামনে বসে অশ্লীল মুভি সিরিয়াল দেখছে পরিবারের সবাই একসাথে বসে নাটক সিনেমা দেখে বিনোদন করছে মাতার সন্তানকে শট পোশাক পরাচ্ছে মেয়েকে খোলামেলা সাজে সাজিয়ে দিচ্ছে এমন নির্লজ্জ পরিবেশে বেড়ে ওঠার কারণেই এসব সন্তানরাই বড় হয়ে বেহায়াপনায় লিপ্ত হচ্ছে উলঙ্গপনাকে ফ্যাশন বলছে সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নগ্নভাবে নিজেকে প্রদর্শন করছে যদি মা বাবার মাঝে থাকত নিজের মেয়েকে এমন অশ্লীলায় লিপ্ত হতে দিত না ভাই তার বোনের ক্ষেত্রে এমন নির্লজ্জ হয়ে বাহিরে ঘুরে বেড়ানোকে কে সাপোর্ট করত না আজ সমাজে শুধু লজ্জা না থাকার কারণেই অবৈধ প্রেম পরকিয়া মানুষের কাছে স্বাভাবিক হয়ে গেছে মেয়ে তার বয়ফ্রেন্ড এর সাথে ঘুরে বেড়াচ্ছে বাসা এনে আড্ডায় মেতে উঠছে বলেছেন যদি না থাকে তাহলে তাই করতে পারো জনৈকবি বলেছেন তুমি যখন নির্জন রাতের পরিণতিকে ভয় না করবে এবং তোমার লজ্জা না থাকবে তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো সুতরাং আল্লাহর কথম দিয়ে বলছি লজ্জা চলে গেলে দুনিয়াতে এবং জীবনে কোনো কল্যাণী বাকি থাকে না আজকে সমাজ থেকে সুখ শান্তি দূর হয়ে যাওয়ার মৌলিক কারণ হচ্ছে লজ্জা চলে যাওয়া আবারও যদি সুখ শান্তি ফিরে পেতে হয় আবারও যদি আমরা কল্যাণের জীবনকে ফিরে পেতে চাই তাহলে আমাদের লজ্জাশীল হতে হবে লজ্জার সবটুকু কল্লানি কল্যাণ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসুন আমরা লজ্জার ভূষণে নিজেকে শোভিত করি নিজেদের সন্তান ও পরিবারের লোকদেরকে এই উত্তম চরিত্রের শিক্ষা দেই আল্লাহ সুহান হুয়া তালা আমাদের সবাইকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুন আমিন ইল্লাল ই